আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব রাহ وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله من حرمها فقد حرم الخير كله ولا يهرم خيرها إلا محروم رواه الامام ابن ماجه في سننه رقم الحديث 1644 ওয়াসুল আলবানী ও সম্মানিত ভাই রামার আপনাদের সামনে পেশ করি তিনি বলেন একদা রমজান মাসের আগমন ঘটল তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন তোমাদের নিকটে এই মাস সমাগত হয়েছে তাতে এমন একটি রাত রয়েছে যে এক হাজার মাসের চিয়েও বেশি উত্তম যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে আর একমাত্র সর্বহারা দুর্ভাগা ব্যক্তি এই রাতের कल्याण बच्चित हैीस टी इमाम ग्रंथे उल्लेख कर हादिस नम्बर हजार छश चुआल शेख नासिरुदीन आल अल्बा... अलबानी हादीटी के हासान शही बा এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরছি এক নম্বর বিষয় হল যে রমজান মাস ধৈর্য ধারণের মাস রোজা পালন নামাজ উপাসনা জিকির পবিত্র কোরআন তেলাওত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করার মাস এই মাসে একটি পবিত্র ও মর্যাদাপূর্ণ রজনী আছে সেই একটি রজনতে সৎকর্ম সম্পাদন করলে সেই সৎকর্মের মান হবে এক হাজার মাসে সৎকর্ম সম্পাদন করার চেয়ে বেশি উত্তম তাই যে ব্যক্তি এই মর্যাদা থেকে দূরে থাকবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকবে দুই নম্বর বিষয় হচ্ছে এই যে এই হাদিসটির দ্বারা একটি বিষয়ে সাব্যস্ত হচ্ছে আর সে বিষয়টি হলো এই যে মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন এই কল্যাণময় রমজান মাসে বেশি বেশি সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে যাতে মহান আল্লাহ তাকে পুণ্যদান করেন এবং তার পাপ ক্ষমা করে দেন আল্লাহ তালা যেন আমাদের নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন এবং সৎকর্ম সম্পাদন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি